فجدًا يبتغون خطبًا من ومن لحفظه لنفسي فقد أحفظني ومن لحفظه كان معيه إذا الانه أو كما قال رسول الله صلى الله عليه وسلم بجرد المحترم بذلك أبطين جوال مبهر بذلك أبطين جوال مبهر بذلك এই চলগুলো সম্পর্কে বুজুর গান একদিন বলেছেন তাদের অভিজ্ঞতার ফসল এই চিন্তাকে যদি এই তিনটা সুখমতের গুরুত্ব অপরিসীম সমস্ত তুমত নিজের ঠিক করা আর আমাদের জিন্দগির উদ্দেশ্য যেটা যে আমাদের জিন্দগি আমরা সবচেয়ে সমস্ত তিনি আদর্শ রেখে গেছেন নিজের জীবনকে সেই অনুযায়ী পরিচালিত করা এটা আমাদের জেন্দিগির উদ্দেশ্য আল্লাহকে ভালো যে বানাইলেন উদ্দেশ্য কি উদ্দেশ্য বানাইলেন ल्डिंग बनती करते दामी दामी गाड़ी मालिक मार्केट मालिकी मिनिस्टर हो जा मजादार खाना खाइब दामी दामीवाधान जंड उद्देश्य तारा जनजीक लक्ष्य उद्देश्य बनाई ता विशाल ध्वसा लगनाथ ठाकुर गुबे ध्वस करते बस्ती उड़ते दिए ধ্বংস করে দিলেন কাউকে ধ্বংস করে দিচ্ছেন টানা বাতাস ধ্বংস করে প্রধান আসে বলা হয়েছে সেদুর গাছ ঘরে পড়ে গেলে বা লক্ষাশোর গাছ ঘরে পড়ে গেলে যে দৃশ্য দৃশ্য হয় আল্লাহ তালা ওই লোকগুলোকে একসাথে তুলনা করে একটা লোক নাই এক সপ্তাহ হওয়া দিয়ে সব ধরে ধ্বংস করেছে কাউকে আল্লাহ বিকট আওয়াজ দিয়ে ধ্বংস বিবাদে কাওয়া করছে সব বলছেন তো যারা এইগুলো জেলা সমস্ত বানাইছিল সবচেয়ে ধ্বংস করা আমরা আজকে নদী প্রধানমন্ত্রী হসিদুল্লাহ কালামের উন্ম আমাদের জন্য প্রিয়ান অনেক বড় করে গেছেন তার মধ্যে একটা দয় এও করেছেন যারা আগের এক মত হালাক করে দিল না কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা পারে কিন্তু আগের উন্মত এক টাইমে এক হয়ে গেছে নদী শেষ করলাম তোমাদের ডুবাইছে ধ্বংস করংস করতে ইন্দুর মানে ধ্বংস করি হাতে আমাদের নতুন সব লাল্লাভাবে তো ধ্বংস করবো না দোয়া আল্লাহ সবুজ হয়ে গেছে এখানে আমরা সবু ওইভাবে ধ্বংস করতেছেন না দু চারজন কোথাও ধ্বংস বিচ্ছিন্ন ঘটনা এটা হইতে পারে কোন মানুষ সম্পর্কে জানা গেছে যে জানুয়ার হয়ে জান বিছিন্ন ঘটনা এই উন্নতির মধ্যেও একজন বহু কোন মহাশী পড়াশোনা আগে যাইবা না থাকবা যদি ইমামের আগে যাও ইমাম দুধ যাই আগে যাই টুকু ইমাম সিলদার যাইলে আগে আগে এটা হাতিকে মাদা করা হচ্ছে বলা হয়েছে আল্লাহ তালা তোমাদের সুরককে তোমাদের আকৃতি কে গাধার আসে পরিবর্তন করে দিতে পারে এই সরল তর্গমা ভাবছি ওনার নামা নিম্বে হয়েছে মানুষ উদ্যোগ নিয়ে তার বুজিটি নেই কোন গ্যাটি নেই সাংবাদিক চিকিৎসক এক দেহ জিনিস দাড়ি দাবি আমার ছাগলের দাড়ি না দাবি লম্বা করি আমি এখন যদি আল্লাহ না আমি এখন আল্লাহ মৃত্যুদান করে দাঁড়িয়ে আর করে আল্লাহ যদি আমাকে ইমানে দান না করে তাহলে ভাই তোমার ছাগলে দাঁড়িয়ে আবার দাঁড়িয়ে উৎসব ছাগলটা যার নামে হয়ে গেল আরবর্ত করতেছে আবার জানি উত্তম যে স্বতন্ত্র উদ্রীব কিছু বলার কাজে কিছু বলার কাজ মৃত্যু দক্ষ নির্মাণের না হবে मानसिक चेहरा जाएंगे किसी एक আমাদের আছে কবরে কারোর জন্য এরপর দেয় কিনা হুজুরা এগুলো ভিড় নাকি হুজুরা বলে মাঝে মাঝে সাথ দেয় কিনা হ্যাঁ তাই না এটাকে আমাদের নষ্ট হয় আলাদে দার দিলে মধ্যে কুকুর আছে তাকে ছয় অসহা দিলে তোমার অসহা আছে সত্যি তো আল্লাহ আছে সত্যি তো না সত্যি কি কবরাজ আছে সেসব আছে তারপরে আছে এই খেয়াল আসাটা বলা হয়েছে আলামত এটা আশা করার অন্তর ইমান আছে আপনার আছে না তার অন্তরে কুকুর আছে কুকুর কোনো কাছের কেমনতা দেয় না দরকার এই জন্য সাহবেরা বিশ্বাস করছিলেন আমাদের দিনের মাঝে মধ্যে এমন কথা আছে যেটা বলার সম্ভব কর না এত মানস যখন আল্লাহ আসলে আছে আল্লাহ আছে কেনা খেয়াল আসেন যদি আমি বিশ্বাস করি না বিশ্বাস করি আল্লাহ বলে কোনো ধরনের সেই নেই আল্লাহ তুমি সেটা আউলে এরকম কোনো মানুষের চেহারা আবার যাদের মত বাস্তবাস্তা আসার পরে ওনার চিনে আসছে তাহলে পরীক্ষা খুব দেখি আগে যে পরীক্ষা কু দেখি গাড়ার না বিপদে অস্বাস্থ্য আসছিল তুমি রাখতে পরীক্ষা করতে অনেক কথা মনে আসে বলতে নেই বললে তেতু হয়েছে বলে আসবো মনে আসে তা কোনো অবস্থান বলে मुखर कथार आगे साथ चेहरा चेहरा मतलब फटो खान मत चल्ला বিশ্বাস করি হাসিয়ার মধ্যে সে ঘটনা আছে তো কিতাবে লিখতে বাকিদের হাতিস পড়েছে কিন্তু উনি ক্লাস নেওয়ার সময় সাংঘ তার মুহূর্ত হয়ে একবার আপনার দল আমি আপনার সাথে দেখাই উনি দেখা নেই না নমাজ এখানে বলতেছিলাম রতুলের দেওয়ার কারণে সামগ্রিক এই উম তো হবে না বান্দরও হবে না আর এইগুলো হবে না কিন্তু দু পারে হতে পারে এইটা আল্লাহ দোয়ার মধ্যে বলেন তিনি দোয়ার মধ্যে সামগ্রিকভাবে দেখেন যারা হ্যাঁ দুনিয়াকে লক্ষ্য বস্তু আমার এত সম্পদ চাই এরকম গাড়ি চাই এরকম বাড়ি চাই এরকম মন্ত্রিত্ব চাই এইটাকে টার্গেট করে আইন পর্যন্ত যারা মেহনত করছেন আল্লাহ সকলকে না কাম করে না কাম করছেন না কাম করছেন না কাম আবু আবুকে না পয়সার ইতিহাস আল্লাহ সেগুলোকে টার্গেট করাইল ধার্গেট থাকবে আশার আল্লাহর সন্তি আত্মার ব্যবস্থা কি আল্লাহ সন্তি আর রাস্তা কি দুনিয়াতে আল্লাহর হাবিব সবচেয়ে বন্ধুরা তাতে ফলন আর কি এগিয়ে আল্লাহ তোরা বলছেন মোহানি দাও আর তোমার জেন্দিগির প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কাজে তার আদর্শকে বাস্তবায়ন করো তোমার আর কোনো তোমার জেন্দিগিতে আর যার আদর্শকে বাস্তবায়ন করতে একমাত্র কোন নেতা নেতা তার মহানবাদ আদর্শ না থাকে তার নামের উপরে জিন্দাবাদ আর মুদাবাদ আর প্রত্যেক বছর তার মৃত্যুবার্ষিকী পালন করা আর দিলেন আর তার দিলেন আঘাত তার ভিতরে আদর্শ না থেকে মুক্তির জন্য একটাই না থাকবে প্রধানমাত্র উল্লাহ তার লগ্ন আদর্শ তার ভিতরে থাকতে হবে আমাদের আর কোন আদর্শ আর কোন বিচিত ফল কারণ কোন অবকাশ নেই যদি আসছি আমরা নামাজ বুঝা বাঁধে আর সবটার ভিতরে কাকার আদর্শ বাস্তবায়ন করতেছি নামাজ বুঝা বাদে মসজিদের ভিতরে বাঁধে বাজারে আমাদের মহান মানুষের আদর্শ দেয় মার্কেটে মুদ্রা খ্রিস্ট মহান মন্ত্রসূল আদর্শকে বাস্তবায়ন করছে তারা ব্যবস্থার মধ্যে ঢোকা দুই নম্বরই করে না ভেজাল দেয় না মিথ্যা বলে না খ্রিস্টানরা তারা তাদের ব্যবস্থা নিতে রসুলের আদর্শকে বাস্তবায়ন করে দুনিয়া মার্কেট খাতে নিয়ে আমরা আমাদের অফিসের মধ্যে মার্কেটের মধ্যে রাষ্ট্র পরিচালনা রসুলের আদর্শ থেকে জড়াই দিয়ে হয়ে বসে বসে আসি বলেছিলাম কোরআন অবমাননা করতে আমরা আন্দোলন করছি ভালো কথা কিন্তু গণতন্ত্র বলে খুশি হয়ে বসে এইটা কি কোরআন অবমান কথা বলছে কোন দেশে আন্দোলন হচ্ছে গণতন্ত্র চাই না এটাকে কি কোরআন না আলোয় বক্তব্য দিল না তারা আরো গণতন্ত্র মানে নিয়ে ইসলাম কায় হলো, আমাদের দেবাস উল্টা হয়ে গেছে উল্টা হয়ে গেছে গণতন্ত্রের কার থেকে রক্ষা করবেন আপনি তো দবাই করবেন আমার কার থেকে রক্ষা করবেন আপনি নিজেই তো মহিলাদের সাথে বসে সঙ্গে জবাই করে দিবেন থেকে বাসায় যাবে এনজিওদের থেকে হারাজ হারটা পর্যন্ত আপনাদের কবিতা তো আজ পর্যন্ত পত্রিকা কত খ্রিস্ট তাহলে বলতেছে ইসলাম ধ্বংস করার জন্য তোমরাকে দবাই করে দিলে হালালকে হালাল করে তোমরা তো ধ্বংস করবে আমরা যখন ইরানি হামলা হলো এই মৃত্যুর করেন উদ্যুদ্ধ নয় সার ফিটাই নামকে আপনি তাদের বিদ্যুৎ য পাঠক দিয়ে দিতে হবে যা কিসের অনুয় বি আল্লাহ রসুল শুনলেন যে হ্যাঁ দুর্গ তৈরি করতেছে তৈরির খবর শুনছে না ত্রিশ হাজার পুজোর লাভ নিয়ে গজুয়ার সবুজ বলা খবর পেয়েছে তৈরি করতে চলে গেছে এগুলো ডাক্তার শুধু আছে এরা কে কোন লোক খবর পেয়ে গজুয়া এগুলো তারা হুজুরে তাদের সবগুলোকে থাকে नबीर का इमाम बनाए আপনি আদর্শের বিরুদ্ধে গেছে আমার তাও বলতেছে এদের কাছে কোন ক্ষমতা নেই এরা আমার পায়ে বলতেছে পায়ে অনুরোধ করতেছে এটা কোনো ক্ষমতা নেই তাহলে আমার জন্য সক্ষম সময় সামলা এই যে মিছিল গুলো আছে এই মিছিল গুলোতে তার হামলার রাস্তা তো শুভ ঢিউ নেই যারা মুসলমান রাস্তা দেখাইবে এদের কোনো ঢিরু নেই এই মিছিল গুলোটা আরো মোহাম্মদ কথা বলে গেছেন তার তার হে মিছিল এই মিছিল না করে আমেরিকা করো সারা দিনের মুসলমান এইটেল করত তাহলে আমেরিকা এরা হামলা করতে পারতো না কিন্তু হাতিসের করছে আমেরিকার পায়ের মালত করছে তার খাওয়ার এই জন্য করে মুসলমান জাতি কোনোদের কাঁদাবেন আত্মীয় বিরুদ্ধে জাতি কাজ করবেন আর আল্লাহ আপনাকে সাহায্য করবেন কোশ্চেন কেন হবে কোশ্চেন করা হবে এই অনুয়া জীবনে আমরা ধ্বংস আমাদের কোন দূরদশিত না হাজির বুদ্ধি না দুনিয়া বুদ্ধি কোরে এইরকম নানান মুসলমানরা আল্লাহ থাকতে পারে তাই বলছেন আপনাকে আমাকে আল্লাহ করতে ভালো করা সুন্দর এবং এগুলো যেমন কি বাস্তবায়ন করতে গেলে এই স্ত্রী শূন্যতার দাওয়াত লাগাইতে দাওয়াতের ফাজা কি দাওয়াতের ভাজাই দাওয়াতে তারা দিন কায়েম আপনার দাওয়া দাঁড়িয়ে দাঁড়ান লোক এই পুরো গুলো জানেন আমার আওয়াজ আপনার মসজিদ আছেন পাঁচশো লোক আছেন কিন্তু এই লোক যদি দাওয়াত দেয় বাসির ডেন দেশ লক্ষ লোক আপনারা বাকি ডেনদেগির অসুবিধে পান আমাদের দুজুরে বইটা যে টিপটা সুন্দর আবদ করতে পারলে আমার লেখা জিনিসটা দিয়ে এই একটা হাজিয়া দিলেন আপনি অফিও কিলেন ওটা কিতাবও দেখাই দিলেন ভাই আমি আপনাকে দাওয়াত দিলাম আপনি দাওয়াত দিয়েছেন কথা বলে কত জায়গায় ছড়াই যাবে আমরা যে রাজনা লক্ষ করে দাওয়া যারাই চাই যদি না দিতে এক ঘন্টা কত পাঁচশো মাইল তাহলে কত মায় গেল চলে এক ঘন্টায় এক হাজার মাইক এক হাজার মাইক আর চলে পাঁচশো মাইকদের অবজেক্ট হচ্ছে তো এক ইসলাম এটা সেটা দাওয়াতে তারা তিন চাই আর একটা ফায়দা হয় যারা দাওয়াত এই দাওয়াত পেয়ে যারা আমল করবে তাদের সমস্ত খাব আল্লাহতালা দাওয়াত দেয় দেওয়ালাকে দান করেন আপনার দাওয়াতে যত লোক আমল করবে যে যারা দাওয়াত ও ওটাও আপনার আমল পাবে আপনিও এইভাবে দেখা যায় একটা মানুষ বহু পাওয়ার অধিকারী হয়ে যায় সবাই কত মিস্ত্রিক বিচারণা এটা রাজ্যের হয়ে গেছে কত মিস্ত্রিতে বিতরণ করে কোনো কাজে লাগে এই পথ আপনি কি হয়ে গেল কম একটু দেখাও করে দেখাও পায় দরকার হলে ডান্তন সেই সেইখানে প্রবর্তন হবে যাওয়া মেয়ে কি ভাবে দুই নম্বর যে দাওয়ার দেয় তার জন্য আমল সহজ হয়ে যায় এমনি কিন্তু মনে থাকে না আমি বলেছিলাম যে তিনটা সুন্দর করতে পারলে বাকিগুলো সহজ হয়ে যাবে আপনার মুগুস্থ হয়ে গেছে কদমে কদমে স্তরে আমলে টাইম আসছে কি আমি মিলে কি মানতেছেন না পয়সা রেখে করছে মানতেছেন না জানে আপনি দেখালিতে বাম পথে ঢুকছেন কোন ক্ষতি নেই আবার কি করে গেল হ্যাঁ বেরোনোর সময় দাম পাওয়া দিয়ে ধরে জ্বরে ব্যাংকের জন্য আবার জলে দু হতে এই যে সমস্যা কথা তো হয়ে গেছে তো এর জন্য শনি সবচেয়ে কার্যকরী পন্থা আছে ডাওয়াজ দিয়ে ওইগুলো ব্রেনের মধ্যে এমন ভাবে বসে যায় যে আমাদের সময় মনে পড়ে আমলে হয় কি হয় এই জন্য বাইরে কইলাম এখন আমি আমার বসা কেন এই জন্য ওই কথাগুলো নিজে আমলে অন্যকে দার অন্যকে দিবেন তার ক্ষেত্রে হেঁটার থাকে সে আমল আর আর না থাকুক আপনার দাওয়াত আপনার দিলে ওটা বসাই দিবেন এই জন্য নিজে আমল করার জন্য দাওয়াত ঋণ কায়েম করার জন্য নিজের সাবধ বাড়ানোর জন্য নিজের আমলে আনার জন্য আপনার এই আপনার নিঃয় আমলে আনার জন্য চেষ্টা করতেছেন এই তিনটা শুনল আমলে আনার জন্য আপনার চেষ্টা করতেছেন না হয়তো ভুল হেসেছেন আমার মনেও করতেছেন এইরকম করতে করতে আমলে হেসেছেন ভোলাফা থেকে হাঁটে আর পরে সারা জীবন বলেছি কিছু হাঁটতেছি কিছু করতেছি তুই আল্লাহ চাই তো যদি আমাদের আমলের যজমান থাকে এক সময় মনে হয়ে যাবে প্রত্যেকটা কাজ করে আমি মনে করে যাবে সেখানে করতে দায় না দাওয়া দিতে উন্নত দেওয়ার উন্নত দেওয়া দিতে হবে ছেলে মেয়েকে দেওয়া দিতে হবে বাপ্পাকে দেওয়ার দিতে হবে ভাই বোনকে দিতে হবে আত্মীয় স্বজনকে দিতে হবে বন্ধু বান্ধবকে দিতে হবে নিজের দ্বারা বন্ধু একসাথে কাজ কাজ করে দাবেন তারপর আমি নতুন সবক দিব আজকে কোনো নতুন সবক নেই আজকে সবক হলো এই টিন শূন্যতে দাব দিতে হবে নিজের ঘরের কারণে দিদি বাচ্চা থেকে নিজের বাচ্চা থেকে নিজের দাদা দাদি থেকে নিজের নানা নয় থেকে আপনি স্বজন বন্ধু বান্ধব এইখান থেকে দেওয়ার দিলেন এখানে গেছেন তা আছে থাকে বকে বলে দেন না তিন শূন্য কাগজ পেলে এই তিনটা শূন্য চাটে টাইপ করে পরে কাগজ দিয়ে গেল এটাও করবেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন শূন্য ধরনের আপনি ইঞ্জিনিয়ার আপনার সাথে আপনি তাকেও উন্নত দাওয়া দিয়েছেন তার কাছে এবং তাকে দাওয়া করে দিয়েছে আল্লা এই কথাই বলেছিলেন তখন জেলে ছিলেন তো কিছু লোক ওনার সাথে স্বপ্নের উনি তাদেরকে স্বপ্নের তাবি দিচ্ছিলেন দেখা দিচ্ছিলেন সেই সাথে এক শোধাব স্বভাব তোমরা তো আরেক ক্ষতাব মানুষ না এই আগে তহসিল দেখো জুস্ত বলেছিল জেলে থাকা অবস্থায় তার সাথে লোকেরা আসে তারাও কিন্তু জেলে আছে ওই জেলে পরিবেশের কাজও করেছিলেন আর প্রধান একাত্মাত্মা তো দিয়েছিলেন তোমরা করো তোমাদের যেই আশঙ্কা করো তার করে আমার তাকে দাওয়াত এবং এই কথা আমাদের জিন্দগি কিসের আমাদের জিন্দগি কিসের জন্য প্রধান তাকে ফলো করার আর দরকার নেই আমরা নিষেধ করি আগুনিকতার আমরা নিষেধ করি আপনি একটা হাসপাতাল বানিয়ে থাকেন সেখানে আমার মাধবী যন্ত্র হাতে আর যায় ভালো রোগ না করতে আপনি একটা বিল্ডিং তৈরি করলেন কেউ আপনাকে নিষেধ করবে নিয়ে আসবেন না তিনের ব্যাপারে কোন লেটেস্ট এইখানে তো দেড় হাজার আগে আল্লাহ বসুদ্দা বলে গেছে ওইটা রু বহু ফলো করতে হবে এইখানে চীনের দফার আপনি আধুনিকতা যদি আনেন তাহলে আপনি নতুন কোন দাখিল করা চীনের মধ্যে এইটার নাম হলো বিদাস এটার নাম কি আর ওই লোকটার অন্য গোনা থেকে তবা নসিম হয় কিন্তু যারা গ্রহণ করে তাদের সাধারণত অন্য গোনাকে মানুষ গোনা মনে করে একটা লোক বেনা করতেছে নদী করতেছে কিন্তু তার অন্তর কিন্তু তাকে লঙ্কন করছে তোমার তো আক্রান্ত অবস্থা খারাপ হয়েছে দুনিয়া যদি ধরা পড় তা নিজের বিদেশের কাছে সে আমাদের একটি প্রভাব রেখেছে একটা লোক ভূখ থেকে একটা লোক ভিক্ষা করছে একটা লোক প্রবল খুলি এটা একজনের কথা আরেকজনের কাছে না এটা লোক কথা কিন্তু না যে এটার নাম প্রবল ভুলি একজনে কথা বললো আছে যে আরেকজনের কাছে পৌঁছাবে পৌঁছানোর ফরো ওই লোকটা तो बना पिता हलि अथच मुसलमान देखा जरिफ करा मुसलमान बात जरिफ करा मध्य बनाने बेरोना হেসে চল হে পারে না হে মনে করতেছে আমি তো দিনের ক্ষেপণ করছি এর কথাটা করে তোমার কবর আন্দারকে অজেব করে নেবে কবর আন্দারকে করে তো বলতেছিলাম দিনের ব্যাপারে আধুনিক কিন্তু আনাদা অনেকে মডার্ন ইসলাম মানুষ মডার্ন ইসলাম পাকিস্তান থেকে আমদানি পাকিস্তানের চিন্তা দিচ্ছিলাম এই ইসলামটি নাজ হবে না সেই ইসলামে ভুল ধরা হয়েছে সাহাবিদের ভুল ধরা হয়েছে এই ধরনের বর্ডার ইসলাম নাজাজ হবে না ইসলাম কোনো কোনো বর্ডার ইসলাম তো ও শো বছর আগে দেড় হাজার বছর আগে আলতা রসুল ইসলাম নূতন কিন্তু বললাম খুব নসি হয় না বুখারটা হাজির এক লোক একশো মানুষের পতন করছিল একশো মানুষের প্রবান অসীম হয়েছে এর প্রবাণ হয়েছে কিন্তু বেদাত যে করে বেদা তারপরে হাজির নাজির করে এই বেদাস মধ্যে যে পড়বে সে তবে আল্লাহিনে দিন কথা তা নাহলে বেদাসের তোবা উচিত হয় না করতেছে করবে কেন সেই বস্তি করতে করতে করে দেবে এই ভাই কি বলতে নতুন কিছু না ওটা বেদাস আধুনিকতার নামে সামাজিকতার নামে সুতরাং আধুনিকতার নামে সামাজিকতার নামে গাছের চালু করতেছে আমি দেখা দিব এক সময় এগুলো কি আল্লাহ রসুল ওইগুলোর মিডানোর জন্য কোনো একটা আসছিলেন কারণ জাহেরিয়াছিলেন আমি কাজ লোকেরা সেটাই করে না সামাজিক সামাজিকতা রক্ষা করতে হয় এই সামাজিকতা করলেন ওটা কি ওটা কি দেখছেন ওটা কি ওটা জাহেরি আছে ওটা আল্লাহ দুনিয়াটা আছে আমি এটাকে উদাহরণ দিয়েছি তো সে আনো ইল্লাহ আল্লাহ হায়াতে রাখে আপনাকে দেখাই দেব এই আধুনিকতা কি সামাজিকতা কি এটাই দাঁড়িয়ে আল্লাহ তাহলে আমাদেরকে এই সামাজিকতা আধুনিকতা এই ডেরিয়ার জাহেরিয়ার থেকে রক্ষা করেন এবং কারোর কোনো চিন্তা নেই আমাদের কে কি বলবে কোন চিন্তা নেই আমরা তো যে বলুন পাগল বলুন আমরা তো প্রসঙ্গতকে ফলো করার জন্য আমাদের আল্লাহ সৃষ্টি করছেন ও যে করলেন করেছেন কে পাগল বলবো কি বলবো দেখার দরকার নেই আশা রাতে দেখা যাবে আমাদের যে পাগল করছে ওই বস্তম পাগল আমার থেকে পাগল পাগলের সাহাবাইছিলাম আমি দেশে উঠে খানা দিন সাহাবাইছিলাম ইরান দে ডক্টর খান্দা খানা লোকেরা কমন কখন আসছে এখানে রাখেন রাখেন আমার ভিতরে অবরে পড়ে ফুল ভেক এই দুনিয়া কারণে হুগ রচনার কারণে আমার পোহানোর ফুল দিব আমরা মন্দির আমাদের মোহাম্মত এত দুর্বল এত দুর্বল আল্লাহকে দসলের আওয়ালা আলাদা